সে ধারাবাহিকতায় আজকে আমরা একটি গুণ নিয়ে আলোচনা করব একজন দায়ের মধ্যে অনেক গুণ থাকা দরকার সেই গুণগুলির মধ্য থেকে আজকে একটা গুণ নিয়ে আলোচনা করব যে গুণটি ছিল রসুল সাল্লাহ আলী হাসাল্লামে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের প্রতিটি গুণ আমাদের মধ্যে থাকা দরকার আর উনি আমাদের আদর্শ আমাদের আল্লাহ পাক বলেছেন আলী সাল্লাম হলেন তোমাদের জন্য আদর্শ তো যিনি আমার আদর্শ আদর্শটা পরিপূর্ণ হতে হয় অসম্পূর্ণ আংশিক হলে পূর্ণ আদর্শ হয় না যেমন আমরা যদি কোনো দর্জির কাছে গিয়ে বলে আমার পাঞ্জাবি এরকম একটা জুব্বা বানিয়ে দেন তো তার হাতে থাকবে তার পকেট থাকবে এবার দর্জিওয়ালা যদি एक हाथा छाड़ा और पकेट उल्टा दिखे उठिए दे कलर जो नीचे लागिए देखना पाजा बनिए देर मत ना তখন সেটা কিন্তু আমরা দোজির কাছ থেকে আনব না অর্থাৎ আল্লাহ পাহ আমাদেরকে রসুল সাল্লি সাল্লামের পুরা জীবনটাকে এমনভাবে আমাদের পর্যন্ত সংরক্ষিত করে পাঠিয়ে দিয়েছেন যাতে আমরা সেই জীবন থেকে শিখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি যা অন্য কোনো ব্যক্তি অন্য কোনো মাধ্যমে এই পর্যন্ত দুনিয়াতে যার প্রতিটি বিষয় সংরক্ষিত নেই চলুন আমরা আজকে আলোচনা করব রসল্লা ইসলামের একটা গুণ যে গুণটি দায়দের মধ্যে থাকা দরকার সেই গুণটি एक मानस जन कथा कथा बार्ता है सार्वम आलोचना जो कथा बक्तव्य भाषण हतो सारूलक तो जो कथा कथा बार ख्याल करते कथार मध्य जन अतिर कथा ना थके कथा बार मध्य एम कथा ना थे कथार द्वारा भाई कष्ट पाय আমার কথার মধ্যে এমন কোন কথা থাকবে না যেটা শ্রুতিকটোর যেটা শুনতে খারাপ শোনা যায় এর জন্য আমার কথা হবে অল্প কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক কথা আমি দেওয়ার চেষ্টা করব। এজন্য আমি কারণ আমার সময়েরও হেফাজত করা দরকার আমার কথাগুলিরও হেফাজত করা দরকার আমি একজনের সাথে দাওয়াত দিচ্ছি অথবা একজনের সাথে আমি কথা বলছি এখন কথা বলার সময় অথবা দাওয়াত দেওয়ার সময় আমার কথারা আমি আমি যে বিষয়টা তাকে বুঝাইতে চাচ্ছি ওই বিষয়টাই আমি বোঝানোর চেষ্টা করব অনেক সময় দেখা যায় যে আমি একটা বিষয় বোঝাতে চাচ্ছি কিন্তু আমার অন্যান্য বিষয় সেখানে কথা প্রাসঙ্গিক কথা চলে এসে সময় শেষ হয়ে যায় আমি আমার মাদ্রুকে যার সাথে কথা বলব আমার মূল পারি না। জন্য আমার সারগর্বল আলোচনা করব যেটা দ্বারা উপকার হবে আর যেটা সুন্দর হবে আর তার মধ্যে বরকত এবং রহমত হবে আল্লাহ হজরত হিন্দ ইবন হাল আলাদ আল্লাহ তালানি ওসাল্লামের সিপথগুলি গুণাগুণ বর্ণনা করতে গিয়ে একটা গুণের কথাবার্তা গুণ সম্পর্কে বলেন রসাল্ল্লাহম কথা বলতেন বিজয় ওয়াম কালিম তিনি সারগর্ভমূলক কথা আলোচনা করতেন যেহেতু রসুল আমাদের নবী স্বারগর্ভমূলক আলোচনা করতেন অনাত্মক কথা বলতেন না প্রয়োজন ছাড়া কোন কথা বলতেন না এবং কথার মধ্যে কোন ধরনের কথা বলতেন না যার দ্বারা মানুষ কষ্ট পায় এজন্য আমরাও আমাদের কথাবার্তা বলার সময় সারগর্বূলক কথা বলব এবং সুন্দরভাবে বলব উপস্থাপনটা যেন আমার সুন্দর হয় এবং হাসিমুখী হয় একজন অমুসলিম যেন আমার কথা শুনে সে ইসলামের দিকে ধাবিত হয় আল্লাহ পাক আমাদেরকে রসুদ সাল্লামকে আদর্শ মেনে রসুদ সাল্লামের এই কথা বলার সিফতের উপর আমল করার তৌফিক দান করুন ও আখরিদ আওয়ানা আল্লাহামদুল্লাহ আলমিনাম আলিকম আরহাম বরাক